গত পর্বে আমরা চতুর্থ মূলনীতিটির আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনায় পরীক্ষা নেই এমন জীবনের প্রত্যাশা করবেন না আপনারা আপনি সঠিক মানহাস কিংবা সঠিক পথের উপর থেকে দাওয়া প্রদান করছেন অথচ আপনার দাওয়ার পথ মসৃণ ও লাল গালিচা বেছানো থাকবে এমনটা কখনো আশা করবেন না কখনোই এমন আশা করবেন না এবং আরাম ও ভোগবিলাস আপনার জীবনে কিছুতেই ঠাই পেতে দেবেন না হকের উপর দাওয়া প্রদানে যেসব দুঃখ দুর্দশা ও কষ্ট ভোগ করতে হবে তার মোকাবেলায় এখন থেকেই নিজেকে গড়ে তুলুন আর সেজন্য আপনার দরকার মজবুত ইমান ও সাবর নবী ইউসুফ আলাইসালামের পাঠশালা নামক লেকচারে আমি বলেছিলাম যে আল্লাহর কাছে কখনোই পরীক্ষা চাইবেন না বরং আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে পরীক্ষা থেকে বাঁচিয়ে রাখেন এবং আপনার অন্তরে ইমান ও সবর পূর্ণ মাত্রায় দান করেন আর তা শুধু অর্জনের মাধ্যমেই সম্ভব এই কারণেই আমরা এলিম অর্জন করি যেন এর সাহায্যে আমরা কঠিন পরীক্ষার মুহূর্তেও অবিচল থাকতে পারি ওল্লাহি আমি এমন কয়েকজনকে চিনি যাদেরকে নানা ফিতনা অত্যাচার ও কষ্ট ভোগ করতে হয়েছিল এবং তারপর তারা হকের উপর টিকে থাকতে ব্যর্থ হয়েছেন তারা এ সময়কার বেশ পরিচিত মুখ এবং আপনারা হয়তো তাদেরকে মিডিয়াতেও দেখে থাকবেন কখনোই তাদের মত হবেন না যাদের ব্যাপারে এবং মানুষের মধ্যে কেউ কেউ সংশয়ের সাথে আল্লাহর ইবাদত করে সে যদি কল্যাণ প্রাপ্ত হয় তবে এতে সে প্রশান্তি লাভ করে কিন্তু যদি কোনো বিপর্যয় তার উপর আপতিত হয় সে তার পূর্বাবস্থায় ফিরে যায়ফ মানুষের মধ্যে কেউ কেউ সংশয়ের সাথে আল্লাহর ইবাদত করে অর্থাৎ ব্যাপারটা এমন যে আপনি সাগর পাড়ের কোন উঁচু পর্বতের ধার ঘেঁষে কিংবা একটি টেবিলের কিনারা নায় সরু রাস্তা ধরে হাঁটছেন से कल्याण प्राप्त है सब किस तरह इच्छे मत घटे तब से प्रशांति लाभ कर ओह तो मुकमिन ए प्रशांति अनुभव कर विपर्यर पर आपतित है से पूर्ववस्था फिर जाएकाल और परकाल उभय स्थान से क्षतिग्रस्त है দুনিয়াতে সে বিপর্যস্ত হয়েছে পাশাপাশি আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন এর উপর অসন্তুষ্ট হবার কারণে সে আখিরাতেও বিপর্যস্ত হয় আল্লাহ না এরা যদি নিজেদের চাহিদা মোতাবেক ধন সুনাম খ্যাতি সম্পদ সম্মান ও তাদের অনুসারীদের পেয়ে যায় তবে এরা মুমিনদের স্বাভাবিক গতিপথে মিশে থাকে কিন্তু হঠাৎ যদি তারা কোন পরীক্ষার সম্মুখীন হয় তবে তারা তাদের পথ ছেড়ে দেয় এখনকার অনেক দায়ীকে আপনি বলতে শুনবেন যে তারা বলে আমি ভাই সুখে থাকতে চাই এবং আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে চাই আমি আর কোনো পরীক্ষা কিংবা ফিতনায় জড়াতে চাই না অথচ এরাও এরা ঘাসেনি এমনকি ফিতনার গন্ধও এরা পায়নি আবার আপনারা এমন লোকও পাবেন যারা বলে দাওয়া আমার জন্য না আসলে মাত্র কয়েকদিন আগেও আমি একজনকে বলতে শুনেছি যে মসজিদে যাওয়ার কারণে যদি আমার উপর নজরদারি করা হয় তাহলে আমি আর মসজিদেই যাব না परीक्षा दायी मुस्लिम अवश्य अल्लाह रसुल देखान पथे अनुसरण कर संश्लिष्ट दायित्व मेने একজন দায়ী হকপথের অনুসরণ করে এবং এ পথের সকল করে নেয় আল্লাহ তার জন্য এবং নিঃসন্দেহে আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে যারা সত্যবাদী এবং জেনে নিবেন মিথুরাও নানা পরীক্ষা ও ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনাদেরকেও এগুলো সম্মুখীন হতে হবে উলুল আজমের এমন একজন রাসুলো পাবেন না যাদের দাওয়ার পথে আরাম আয়েস ভোগ বিলাস ও লাল গালিচা বেছানো ছিল এটা উলুল্লা আজমের ইচ্ছা ছিল না সমগ্র সৃষ্টির মধ্যে তার সবচেয়ে প্রিয় বান্দাদের বেলাতেও আল্লাহ এটা করেননি কোনো একজন রাসুলের ক্ষেত্রেও এমনটা ঘটেনি আর আমরা যখন দাওয়ার কথা বলি তখন সর্বপ্রথম আমাদের মনে কাদের চিন্তা আসে দাওয়ার ক্ষেত্রে আমাদের আদর্শ কারা আল্লাহর রাসুল্লাই হলেন আমাদের আদর্শ আপনারা কি এমন কোনো রাসুলের কথা জানেন যিনি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দুঃখ কষ্ট ভোগ করেননি তাঁরা আমাদের আদর্শ দাওয়ার ক্ষেত্রে একমাত্র তারাই আমাদের অনুসরণীয় আজকে এমন অনেককেই দেখা যায় তারা দাওয়াকে তাদের পেশা ও ক্যারিয়ার হিসেবে নিয়েছে জনপ্রিয়তা ও প্রতিপত্তি অর্জনই তাদের উদ্দেশ্য আর তাই এরা সর্বদা যুগের সাথে তাল মিলিয়ে চলে জনপ্রিয়তা লাভের জন্য তারা যে কোনো আদর্শকে গ্রহণ করতে পারে এটাই তাদের দিন আপনি হকের উপর থেকেও যদি আপনার কোন শত্রু না থাকে এবং আপনার জীবনে কোনো এমনি ভাবে আমি প্রত্যেক নবীর জন্য যদি আপনার পালন কর্তা চাইতেন তবে তারা এ কাজ করত না সুতরাং তাদেরকে তাদের মিথ্যার উপর ছেড়ে দিনের আয়াত আল্লাহ সু বলছেন লিকুল্লি আদু। অর্থাৎ প্রত্যেক নবীর জন্য শত্রু সুতরাং আপনাদেরও অবশ্যই শত্রু থাকতে হবে শায়াউতিন আমাদের মধ্যে কেউ কেউ মনে করে সায়া কেবল জিনদের মধ্যে থেকে হয় কিন্তু লক্ষ্য করুন আল্লাহ কিভাবে এদেরকে চিহ্নিত করেছেন সায়াউতিন শুধুমাত্র জিনদের মধ্য থেকেই না বরং আল্লাহ তালা বলছেন যে শায়তীন আল ইনসিউল জিন মানুষ ও জিনদের মধ্য থেকে সুতরাং আমরা কেউই এই কথা বলতে পারব না যে শয়তান বলতে কেবল জিনদেরকেই বুঝিয়ে থাকে আরেকটি সাদৃশ্যপূর্ণ আয়াত হচ্ছে আমি প্রত্যেক নবীর জন্য মুজরিমুন অর্থাৎ কাফির মুশরিক জলিম ইত্যাদির মধ্য থেকে শত্রু সৃষ্টি করেছি আপনার জন্য পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে আপনার পালন কর্তাই যথেষ্ট সুতরাং তাদের অবশ্যই শত্রু ছিল এটা আল্লাহ সুভায়নাহর সুন্না আপনি আল্লাহর সুননাতে কোনো রূপ পরিবর্তন আনতে পারবেন না এরা ছিল কাফির মুশরিক এবং এখনকার সময় আমাদের মাঝে আছে মডারেট এবং মডার্নস্টরা এবং আরও অনেকে আছে যাদের ব্যাপারে আল্লাহ তাল্লা উত্তম জ্ঞান রাখেন আল্লা সুভায়নাহ আতআহ বলছেন লিকুল্লি অর্থাৎ প্রত্যেক এই প্রত্যেকজন কারা আমি কিংবা আপনাদের কেউ না তারা হলেন ওই সমস্ত ব্যক্তি যারা আমার ও আপনার চেয়ে উত্তম তারা দেওয়ার আদর্শ আল্লাহ সাহায় যদি প্রত্যেক নাবির জন্য শত্রু নিযুক্ত করে থাকেন তাহলে একজন মুসলিম যে হকের উপর আছে আপনি কিভাবে আশা করেন যে তার কোনো শত্রু থাকবে না এবং তাকে কোনো সমস্যা দুঃখ কষ্ট ও ফিতনার মধ্য দিয়ে যেতে হবে না আপনাদের কাছে যদি কোনো এর ব্যাখ্যা থাকে তবে আমাকে দয়া করে বুঝিয়ে বলুন আজকে আমরা যেসব ভণ্ড মূর্খদের দেখতে পাই এরা মনে করে যে এরা সবাইকে তাদের প্রতি খুশি রাখতে পারবে এবং নিজেদের কল্পনার জগতে মনে মনে তারা চিন্তা করে যে তারা সব মানুষকে ঐক্যের কোনো এক গণ্ডিতে নিয়ে আসবে তারা নিজেদেরকে নতুন মনে করে যার এমন কোন শক্তি ও জ্ঞান রয়েছে যা দ্বারা সে সবাইকে তার গণ্ডির মাঝে নিয়ে আসতে সক্ষম হয় তারা মনে করে তাদের এমন কোনো যোগ্যতা বা সক্ষমতা আছে যা আমাদের রসুল উল্লাহ মুহাম্মদ সাল্লাহু আলাইহ তারা সমগ্র এবং এর বিনিময় আসলে তারা আল্লাহ ভাইহালার অসন্তুষ্টি কামাই করে তাদেরকে দাওয়া দেবার মূল নীতিগুলো শেখানো উচিত শুধুমাত্র দাওয়াই না বরং দিনের মৌলিক বিষয়গুলো তাদের শেখা প্রয়োজন আপনি যখন দাওয়ার পথকে আলিঙ্গন করবেন এবং ও হক মানহাজকে আক্রে ধরবেন আপনার অবশ্যই শত্রু থাকবে এবং আজকের দিনে আমরা দেখি যে কেউ যদি সত্য উচ্চারণ করে এবং সে যদি নির্ভেজাল তাউকিদের অনুসারী হয় তবে কাফিরদের আগে তথা তথাকথিত মুসলিমরাই বরং তাদের শত্রুতায় সবচেয়ে বেশি এগিয়ে আসে কুরআনে এই শত্রু থাকার ব্যাপারটি দুবার উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই তা গুরুত্ব বহন করে নিঃসন্দেহে দুনিয়ার জীবনে অপরাধীরা বিশ্বাসীদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের কাজ দিয়ে যেত তখন তারা একে অপরের দিকে চোখ টিপে ইশারা করত যখন তারা পরিবার পরিজনের কাছে তখনও হাসাহাসি করতে করতে ফিরত আর যখনই তারা বিশ্বাসীদের কাউকে দেখত তারা বলতো নিশ্চয়ই এরা তো বিভ্রান্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহু ভায় বলছেন নিঃসন্দেহে দুনিয়ার জীবনে অপরাধীরা বিশ্বাসীদেরকে উপহাস করত আমরা সকলেই আম্মার এই আয়াতটি পড়েছি এবং এই আয়াতটি আমাদের অনেকেই মুখস্থ আছে কিন্তু আমরা কি কখনো এই আয়াতটি চিন্তা করে দেখেছি এরপরে আল্লাহ বলছেন যে তারা যখন তাদের কাজ দিয়ে যেত তখন একে অপরের দিকে চোখ টিপে ইশারা করতো আল্লাহ এখানে কাফিরদের প্রতি ইঙ্গিত করছেন যে তারা মুমিনদের সাথে এমন আচরণ করত সুফায় এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে থাকে অথচ তারা খাঁটি তাহিদে বিশ্বাসীদের সাথে ওদের মতোই আচরণ করে নির্ভেজাল তাওহিদে বিশ্বাসী সত্যপন্থীরা আজ আগন্তুকদের মাঝে আগন্তুক কি তাদের মাঝেও এর আগন্তুক শব্দের অর্থ কি এর মানে হলো তারা পথভ্রষ্ট হয়েছে ওরা তাদেরকে তাকফিরি খারেজি ইত্যাদি বলে বেড়ায় আপনারা যদি তাদেরকে বলেন যে ঠিক আছে ভাই আপনারা যেহেতু তাদেরকে এসব নামে ডাকছেন তাহলে বলুন আলিমদের মতানুসারে তাক্তিরের সংজ্ঞা কি দেখবেন যে তারা কিছুই বলতে পারছে না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সালাফদের আলিমদের মতে খারিজিদের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে তারা বলতে পারবে না আসল ব্যাপার হল এরা কিছু মোরককে ডাকাডাকি করতে শুনেছে তাই তারাও ওদের সাথে সুর মিলিয়েছে আমি বরং তাদেরকে একটু বেশি সম্মান দিতে চাচ্ছি আমি বলিনি যে তারা কুকুরের পালকে ঘেউ ঘেউ করতে শুনেছে অমনি তারাও তাদের মতো ঘেউ ঘেউ আরম্ভ করেছে আমি বরং বলছি যে এরা মোরগের ডাক শুনেছে তাই এরাও সেই সাথে সুর মিলিয়েছে কোনো রকম আল্লাহর ভয় ছাড়াই এরা মুহূর্তের মধ্যে তাদের উদ্দেশ্যে এসব ট্যাগ ছুড়ে দেয় যাই হোক আপনি যদি মুগমিন হয়ে থাকেন হকের উপর প্রতিষ্ঠিত ও অবিচল থাকেন তবে আপনি অবশ্যই পরীক্ষিত হবেন এবং আপনাকে এর উপরে রাখতে হবে। নিঃসন্দেহে দুনিয়ার জীবনে অপরাধীরা বিশ্বাসীদেরকে উপহাস করত যখন পরীক্ষার সম্মুখীন হবেন এই আয়াত আপনাদের চোখের সামনে মেলে ধরুন আমার কাছে অনেকেই তাদের এ ধরনের নানা সমস্যা নিয়ে আসেন হ্যাঁ পরামর্শ করা খারাপ না কিন্তু আপনারা এই আয়াতগুলোর কথা সবসময় মনে রাখবেন আপনি যদি হকের উপর থাকেন এবং এই ব্যাপারে নিশ্চিত হন যে আপনি কুরআন ও সুনার নির্ধারিত পথে সাহাবা ও তার অনুসারীদের পথের উপর আছেন তারপরেও তারা আপনার সাথে নানা রকমের ট্যাগ জুড়িয়ে দেয় হাসি তামাশা ও বিদ্রুপ করে তবে এই আয়াতগুলোর প্রতি আপনার দৃষ্টি নিবদ্ধ করুন ठीक से दिन टी अपेक्षा करते हैं अल्लाह आज जरा विश्व काफिर उपहस कर আমরা এখন দুনিয়াতে তাদের কাউকে নিয়ে হাসি তামাশা কিংবা ঠাট্টা করতে যাচ্ছি না কিন্তু পরকালে মোমিন রাই ওদেরকে নিয়ে উপহাস করবে আজকে যদি তারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা ও উপহাস করে সেদিন আপনি তাদেরকে নিয়ে পাল্টা হাসি তামাশা ও উপহাস করবেন আবার সুরে আল বাকারায় আছে আল্লাহ ইয়াস্তাহজিহ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করেন ইবনুল মুবারক রাহেমাহুল্লাহ বলেন আল কলবি সুরা আল মুতা ওই আয়াতের ব্যাপারে আবিস মন্তব্য করতে শুনেছেন আবু সালে বলেছেন এটা জাহান নামে তাদের প্রাত্যহিক আজাবের সাথে উপরি পাওনা হিসেবে যোগ করা হবে জাহান্নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে এবং তাদেরকে চলে যেতে বলা হবে এবং তখন দ্রুত বেগে দরজার দিকে ছুটে যাবে যে মুহূর্তে তারা দরজার কাছে পৌঁছাবে করে দেওয়া হবে তাদেরকে এই অবস্থায় দেখে হাসাহাসি করবে জান্নাতে জানালা থাকবে তাই জান্নাতিরা জাহান্নামীদেরকে সেই জানালা দিয়ে দেখতে পারবে এবং আবু সালে বলেন এটাই হচ্ছে উক্ত আয়াতের ব্যাখ্যা ফালিয়া আমানু মিনাল রিয়াদ হাকুন আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে ওল্লাহি আমাদের কাছে সেই দিনের চেয়ে আকাঙ্ক্ষিত আর কোনো কিছুই হতে পারে না যেদিন ইনসা আল্লাহ আমরা আল্লাহ সুহানাহু তাল চেহারা দেখতে পারবো এটাই হলো জান্নাতিদের প্রথম দর্শন দ্বিতীয় যেটি আমরা দেখব তা হল সিংহাসনে বসে জান্নাতের জানালা দিয়ে আমরা এই মনোরম দৃশ্য দেখতে থাকব। আমাদের হাতে থাকবে দুধের শরবত মধু ও পানীয় গ্লাস আমরা জাহান নামীদের প্রতি যারা দিনের পর দিন বিরামহীন ভাবে আমাদের অত্যাচার করেছিল আমাদের ক্ষতি করেছিল এবং তারা আমাদেরকে নিয়ে উপহাস করত ও আমাদেরকে হত্যা করত। আল্লাহ সুফায় তালা আমাদের অপরাধগুলো ক্ষমা করুন এবং আমাদের হক পথের দৃঢ় রাখুন যার ফলে আমরা সেই সব সম্মান ও মর্যাদার স্তরে উপনীত হতে পারি ইনশা আল্লাহ তুতরাং আমরা দুনিয়ার জীবনে কাউকে উপহাস করব না কেননা এখানে তাওবার সুযোগ আছে এখানে যে কোনো সময় তাওবা করে সঠিক পথে ফিরে আসার সুযোগ আছে কিন্তু পরকালীন জীবনে এমন একটা সময় আসবে যখন আপনার নিজের আত্মীয় স্বজনকে উপহাস করতেও আপনার খারাপ লাগবে না সিংহাসনে বসে তারা তাদের দেখবে এবং কাফিররা যা করত তারা তার প্রতিদান পেয়েছে তো সুরা আল মুতা শেষ দুই আয়াত তাদের কৃতকর্মের পূর্ণ উপহাস করবে আমরা আল্লাহ সু ভায় নাহতালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে আরাইকের উপর সমবেত করেন যেন আমাদের সাথে এমন আচরণকারীদেরকে সেদিন এভাবে আমরা দেখতে পারি ইনসা আল্লাহ তল্লা সু ভাইহ রসুল মুসলিম কিংবা মুজাদ্দিদ যেই এই কাজের দায়িত্ব গ্রহণ করেছে তাদের প্রত্যেককেই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এটা আল্লাহ সুতরাং আমাদের সবরের উপর আরো দৃঢ় হওয়া এবং এর উপর আমল করা প্রয়োজন আর তা একমাত্র এলম অর্জনের মাধ্যমেই হতে পারে কেউ কেউ আছেন যারা সবকিছু একসাথে শুরু করে দিতে চান আমি তাদেরকে এটা মানা করব তবে যারা মাত্র দুটো বিষয়ে আমার পরামর্শ চান আমি বলবো সাবর এবং এলিম আমাদেরকে অবিচল রাখুন ও পথভ্রষ্টতা থেকে হিফাজত করুন পরবর্তী পয়েন্ট কুরআনে এই পরীক্ষা সংক্রান্ত কি কি আয়াত আছে আমরা এখন এই পরীক্ষার বিষয়ে কুরআনে উল্লেখিত কিছু আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বকারাতে বলেছেন ওয়া লানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ও ফসল বিনাশের মাধ্যমে তবে সুসংবাদ দাও صبرকারীদেরকে ওয়া লানাব্লুয়ান্নাকুম লাম আততকীদ নিশ্চিতভাবেই এটা ঘটতে যাচ্ছে যখন কোন কিছু ঘটাতে যাওয়ার ব্যাপারে নিশ্চিত করা হয় তখন লাম আর তাওকিদের ব্যবহার আসে এটা বাক্যে শপথ বোঝাতেও ব্যবহার হয় অর্থাৎ লাম আল কাসম আল্লাহ শপথ করছেন যে তোমাদের কি পরীক্ষা করা হবে এবং ঠিক এর পরের অক্ষরটি হচ্ছে নুন ভারী নুন কুরআনে প্রায় সর্বত্রই এ ধরনের সামঞ্জস্যতা লক্ষ্য করা যায় সুরা মুহাম্মদের এই আয়াতের প্রতি লক্ষ্য করুন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তোলি তোমাদের মধ্যে জিহাদীদেরকে এবং সবরকারীদেরকে এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থান সমূহ যাচাই করি আরেকটি আয়াত সুরা আলী ইমরানের একশো ছিয়াশি আয়াত পরীক্ষা করা হবে এবং অবশ্যই আহলে কিতাব ও মুশ্রিকদের থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনতে পারো কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সমজমি হও তবে তা হবে দৃঢ় সংকল্পের কাজ প্রতিটি আয়াতে একই অর্থে এই লামের প্রয়োগ ঘটেছে লাম আউকিদ কিংবা লাম আল কাসম শেষ আয়াতটির দ্বিতীয় অংশের প্রতি লক্ষ্য করুন এবং অবশ্যই আহলে কিতাব ও মুশ্রিকদের থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনতে পারো এটি একটি সুনিশু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সংযমী হও তবে তা হবে দৃঢ় সংকল্পের কাজ আল্লাহ সুবাহ কখনোই আমাদেরকে একা ফেলে যান না আমরা যদি ও মুক্তাকিদের অন্তর্ভুক্ত হই যাবতীয় ব্যাপারে এটাই আমাদেরকে সাফল্যের শেষ চূড়ায় পৌঁছে দেবে এটি আমাদের পরকালীন জীবনে সফলতার অন্যতম পাথেও। পার্থিব জীবনে আপনার দাওয়ার ফলাফল কি তা দেখা জরুরি নয় কেউ কেউ চূড়ান্ত বিজয় লাভের কামনা করে আসলে চূড়ান্ত বিজয় হলো হকের রাস্তায় ধৈর্যের সাথে অবিচল থাকা এবং এর উপরেই মৃত্যুবরণ করা আর তাই আমরা আল্লাহর কাছে সব সবসময় কেবল এই দায় করি তিনি যেন আমাদের নির্ভেজাল তহিদ ও হক পথের উপর দৃঢ় অবিচল রাখেন ও বিশ্বাসীরা অসংখ্য পরীক্ষা ও ফিতনার মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমাদের রসুল উল্লাহ মুহাম্মদ সাল্লু আলাইহ সাল্লামকে রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম এত বেশি পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করেছিলেন যে আল্লাহ তালা তাকে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে আয়াত নাজিল করেন আল্লাহ সুহানের চৌত্রিশ নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই হে মুহাম্মদ আপনার পূর্বেও বহু রাসুলকে মিথ্যাবাদী বলা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তারা এর উপর সবর করেছিলেন যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে পৌঁছায় আল্লাহর বাণীর পরিবর্তনকারী কেউ নেই আর অবশ্যই রাসুলদের কিছু সংবাদ তো আপনার কাছে অস্বীকার করেছিল এবং তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছিল তারা ওদের অস্বীকৃতি ও নিজেদের উপর আসা পরীক্ষার উপর সবর করেছিল এবং তারা কষ্টভোগ করেছিল যতক্ষণ না আল্লাহ বিজয় এসে তাদের কাছে পৌঁছে ওয়ালায়ুব্দ এবং আল্লাহর বাণীর পরিবর্তনকারী কেউ নেই এর কোন বিকল্প নেই নেই প্রত্যেক এটা জানতে হবে হবে। এবং এই করতে এমন কেউ যে আল্লাহর আয়াতের পরিবর্তন ঘটাবে সুতরাং বিজয় আসবেই এবং সেই সাথে বিজয়ের পূর্বের পরীক্ষা সমূহ নিশ্চিত আসবে আপনি আল্লাহর সুন্না ও স্বাভাবিক নিয়মে কোন রকম ব্যতিক্রম পাবেন না আপনারা যদি আমার নবী ইউসুফামের পাঠশালা নামক লেকচারটি শুনে থাকেন আমি সেখানে দুজন কথা বলেছিলাম, তারা তাদের অসংখ্য পরীক্ষা ও দুঃখ কষ্টের দিয়ে গেছেন আমরা ইমাম আবু হানিফা এবং চার ইমাম রাহিমাহমুল্লাহ তাদের ব্যাপারে বলেছিলাম যে তারা বিপদাপদ ও দুঃখ কষ্টে কি পরিমাণ জর্জরিত হয়েছিলেন এবং একের পর এক তারা কেবল পরীক্ষার সম্মুখীন হয়েছেন এমন আরো কিছু বই আছে যেখানে বিভিন্ন ব্যক্তিদের ইতিহাস ও আলোচনা উঠে এসেছে যেমন সিয়ার আলামী নবুল ইতিহাসের এসব মহাপুরুষদের মধ্যে এমন একজনও কি ছিলেন যাকে তার সমগ্র জীবনব্যাপী কোনো ফিতনার মোকাবেলা করতে হয়নি না এমন কেউই ছিলেন না বলছেন যে আপনার আগে যারা রাসুল হিসেবে এসেছিলেন তাদের বেলাতেও আপনার মতোই হয়েছিল তারাও পরীক্ষা ও ফিতনার সম্মুখীন হয়েছিলেন এবং শেষে তারা বিজয়ী হয়েছেন সুতরাং আপনার বেলাতেও অনুরূপ ঘটবে रसुल्लागारो बारबरकारी हबार बेपारे निर्देश प्रदान कर फसबिर इन्ना धैर्य धारण कर শুভ পরিণাম সংযম অবলম্বনকারীদের জন্যই অধিকাংশ সময় দেখা যায় যে উম্মা যখন কোন বিপদসংকুল অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করে তখন সবাই আসন্ন বিজয়ের কথা ভুলে যায় কিন্তু চূড়ান্ত বিজয় তো আল মুদাকই সুরাতোয়াহার একশো তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ আলা সুবাহ সুতরাং আলহ্লাম তারা যা বলে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করুন তাকে তার নিজের ব্যাপারে আপনি ঘরে বসে থাকলে আপনাকে এভাবে কথা শোনা লাগবে না দাওয়ার ময়দানে নামুন তাহলে আপনাকে নিজের ব্যাপারে সবচেয়ে আপত্তিকর কথাগুলি শুনতে হবে ফলে আপনি হয়তো নিজে নিজেই নিজের ব্যাপারে সন্দিহান হয়ে উঠবেন আরেকটি আয়াতির ইন হক পঞ্চান্ন নাম্বার আয়াত একই কথা সুরা গাফিরের সাতাত্তর নাম্বার আয়াতে দ্বিতীয়বার বলা হয়েছে ফসবির ইন নাওয়াহি হক সুতরাং হে মুহাম্মদ আপনি সবর করুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ সুবাহা কেন একই কথা তিনবার পুনরাবৃত্তি করলেন এটা কি নিছক এমনি অথচ কুরআনের একটি বিন্দুও ও অকারণে পুনরাবৃত্তি করা হয় না আল্লাহ সমাধান, আবার সুরা আল ইনসানের তেইশ নম্বর আয়াতে আল্লাহ সুহান নিশ্চয়ই হে মোহাম্মদ আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কুরআন নাজিল করেছি এখানে অর্থ হচ্ছে পর্যায়ক্রমে এই আয়াত শুনলে মনে হতে পারে যে পরের আয়াতে হয়তোবা প্রতি আল্লাহতা প্রকাশের জন্য বলা হবে অনেকটা এরকম যে আল্লাহ সুবাহুর আনিল করেছেন এবং এর দ্বারা আপনাকে সম্মানিত করেছেন সুতরাং আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন কিন্তু পরের আয়াতটি হচ্ছে ফসবির হুকমি রব্বিক সাথে আপনার রবের নির্দেশের অপেক্ষা করুন এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন অর্থে বলা হয়নি আল্লাহ সু এখানে আদেশ করছেন যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তিনি যেন সে ব্যাপারে ধৈর্য অবলম্বন করেন আরেকটি আয়াত ফসবিরকমি রাহুথ আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছ ওয়ালার মতো হবেন না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল সুর আল কলামের ৪৮ নম্বর আয়াত ধারণ করুন মাছের নবীর মতো হবেন না যখন বিপদ আপনাকে আপনি সবর করবেন ইউনুসর মতো সব ফেলে চলে যাবেন না আরো একটি আয়াতির ক্যামা সবারা উল উল্লা রুসুল অতএব আপনি সবর করুন যেমন করেছিলেন দীর্ঘ প্রতিজ্ঞ রাসুলগণ সুরা আল্লাহ পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ সবার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের মতো আপনিও সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। এটা কোনো সহজ দায়িত্ব না এটা যদি সহজ সাধ্যই হতো তবে প্রত্যেকেই এই পথের উপর বহাল থাকত এটা এমন এক কাজ এমন এক পথ যার সর্বত্র অসহনীয় বিপদ ও কাটায় পরিপূর্ণ কিন্তু এটাই জান্নাতে যাবার রাস্তা অন্য আরেকটি রাস্তা আছে যেটি আরাম আয়েস ও লাল গালিচায় মোড়ানো কিন্তু এর গন্তব্যস্থল অত্যন্ত কষ্টদায়ক আর যাই হোক আমরা কেউ অন্তত এ পথে যেতে চাই না এমন কি যদিও একে দেখে ভালো মনে হয় তারপরেও আমরা এ পথে যেতে রাজি নই আমরা বরং সে পথেই যেতে চাইব যে পথ কষ্টকর মনে হলেও আমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে আজকে বিন্দুমাত্র কিছু ঘটলেই মানুষ আকস্মিকভাবে তার দিন নিয়ে সংশয়গ্রস্ত হয়ে পড়ে সঠিক পথ ছেড়ে সে সম্পূর্ণ উল্টো দিকে মন নেয় আপনার মাথায় যদি কখনো দুর্গন্ধ আবর্জনা চাপিয়ে দেয়া হতো তখন হয়তো আপনি অভিযোগ করতে পারতেন যদি উঠে নাড়ি ভুড়ি আপনার দিকে ছুড়ে মারা হতো আর লোকেরা হাসতে হাসতে একে অপরের উপর গড়াগড়ি খেত তখন হয়তো আপনি রেগে গিয়ে কিছু বলতে পারতেন যদি আপনাদের কেউ মার খেয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় পড়ে থাকে এবং আবু বকর রাজি আল্লাহ আনহু ছুটে এসে তাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে তাহলে হয়তো এ নিয়ে কেউ কথা বলতে পারে কিংবা রসুল উল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের উপর যে অবরোধ আরো করা হয়েছিল আপনার বেলাতেও যদি তাই করা হয় মূলত একে আপনি অবরোধ জেল কিংবা জেলসেন্ট্রেশন ক্যাম্প যে কোনো কিছু বলতে পারেন সবগুলোই এক্ষেত্রে প্রযোজ্য রসুল সাল্লাহ আলহ্লাম যখন সোহাবে আবু তো আলিবে ছিলেন আপনি যদি এর সম্পর্কে বিস্তারিত জানতেন তাহলে আপনার কাছে এটাকে কারাগারের চেয়েও বেশি কিছু মনে হতো তারা রসুল্লামকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করতে লাগলো এবং ভণ্ড নামে তাকে অভিহিত করল তার বিরুদ্ধে এই অভিযোগ কোনো ছোটখাটো কিছু ছিল না কারণ তাকে কোনো মানুষের সাথে না বরং আল্লাহ সুবহানাহু আলার সাথে ভণ্ডামির অপরাধে অভিযুক্ত করা হয়েছিল তারা তাকে মাজনুন অর্থাৎ এক উম্ম ব্যক্তি আখ্যা দিয়েছিল এমন অনেক ঘন্য অপরাধীরাও আছে যারা হত্যা ও খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে আসে তারাও নিজেকে পাগল দাবি করে কয়েক বছর পরেই মুক্তি পাওয়ার পরিবর্তে বরং বাকিটা জীবন কারাগারেই কাটিয়ে দিতে ইচ্ছুক থাকে সারা জীবন কারাগারে কাটাবে তবুও পাগলের খাতায় নাম আসুক সেটা তারা চায় না কারাগারের দেয়ালের উপাশে জীবন কাটলেও তাদের অন্তরের বিশুদ্ধতা তাদেরকে পাগলের খেতাব মেনে নিতে বাধা দেয় আমাদের রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পাগল ও উম্মাদ নাম দেয়া হয়েছিল কেবল রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামই না বরং তার আগের নবী রাসুলদেরকেও একই নামে ডাকা হতো কেউ পাগল বলে ডাকে না আল্লাহ বলে এমনি ভাবে তাদের কাছে পূর্বের যে রাসুলই আগমন করেছে তারা বলেছে এ এক জাদুকর না হয় উম্মাদ সুরা আজ এর বাউন্ন আয়াত আজকের দিনে যদি রাসুল উহ সালাহ আলাইহালাম আমাদের মাঝে থাকতেন তারা তাকে অযোগ্য ও অপদার্থ আখ্যা দিত মূলত তারা আমাদের সাল্লু আলাইহাল্লামকে জঙ্গি বলত আমার জীবন আমার আত্মা আমার অন্তর আমার পরিবার এবং আমার সম্পদ সবকিছু আমার হাবিব রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহাল্লামের প্রতি কোরবান হোক আমি নিশ্চিত তারা তাকে ঠিক এটাই বলত وإذا رَأَوْكَ إِنْ يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا اللَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا يبون تارا جخن اپنا کے دیکھیں اپنا کے كبول بيد روپیر پاتر روپیر روپیر روحون کریں تارا بولیں ایک شيء بیکتی جاکہ اللہ رسول সুরা আল ফুরকানের এই আয়াতে আল্লাহ সুহায় বলছেন যে তারা বিদ্রুপ করে যদি আপনাকে নিয়ে কেউ বিদ্রুপ ও হাসি তামাশা করে এটা কষ্টদায়ক তারা বলে যে আল্লাহ কি এই কাউকে পেলেন না তারা সবাই বসে বসে হাসি তামাশা করে এবং বলে আহাদি বাহ রাসুলা এই কি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসুল করে প্রেরণ করেছেন তারা ঘৃণা নিয়ে তার আপাদ মস্তক নিরীক্ষণ করে এবং বলে আল্লাহ কি এর চেয়ে আর ভালো কাউকে পাননি আলা মিনাল তারা বলে কেন দুই জনপদের কোন প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না অর্থাৎ মক্কা বা বাইরের কোন এক বিখ্যাত ব্যক্তির উপরে কেন কুরআন নাজিল করা হলো না আল্লাহ কি তার চেয়ে উত্তম কাউকে খুঁজে পাননি কুরআনে বহুবার এটির উল্লেখ করা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহামের সাহাবিরাতে হলেন বাকিদের হিজরতের নির্দেশ পেলেন এবং আল্লাহর অপরিসীম দয়ায় সাপ বিচ্ছু ভরা এক গুহায় আশ্রয় নিলেন তার সন্তান আল কাসিম ইব্রাহিম আবদুল্লাহ জৈনব রুকাইয়া উম্মে একের পর এক সকলেই তাঁর জীব সম্পর্কে অবহিত হয়েছিলেন একের পর এক বিপদ একের পর এক ফিতনা তার ব্যক্তিগত ও দাওয়ার জীবন উভয় ক্ষেত্রেই এগুলো সংগঠিত হয়েছিল আজকে আমরা আমাদের বাবা মা কিংবা ছেলে মেয়ে কোন একজনকে হারিয়েই হারিয়ে বিমর্ষ হয়ে পড়ি যেন তা থেকে আর ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব না অথচ রসুল উল্লাহ সাল্লু আলাইহ তার সমস্ত সন্তানকেই হারিয়েছিলেন একমাত্র ফাতেমা রাজি আল্লাহ তা আল আনহা বেঁচেছিলেন সাল্লু আলাইহ সাল্লাম সালামু আলাই এমনকি তার জীবনের ক্রান্তিকালেও তিনি দুর্দশা থেকে মুক্তি পাননি বুখারী ও মুসলিমের একটি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম যখন মৃত্যুসজ্জায় সাইিত তখন ইবনমা সৌদি আল্লাহ তা আনহু তাকে দেখতে গেলেন রাসুল উল্লাহ সাল্লাহু আলিহ্লাম তখন জ্বরে কাঁপছিলেন ইবনুমাউদ তার দেহে হাত রাখলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আপনি তো খুবই অসুস্থ ইবনুমাউদ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সাল্লু আলহিহসাল্লাম বললেন আমাকে দুইজনের কষ্ট দেওয়া হয়েছে ইবনুমা সৌদ জিজ্ঞাসা করলেন আপনার জন্য কি পুরস্কারও দ্বিগুণ হবে বললেন হ্যাঁ ঠিক যেমন আমি দ্বিগুণ পুরস্কার পাবো যথাসম্ভব সাধ্যানুসারে এই পথকে আঁকড়ে ধরুন একে ধারণ করুন ও সবরকারীদের অন্তর্ভুক্ত হন দাওয়ার ক্ষেত্রে রাসুল উল্লা সাল্লাহ আলাইহামের মহান বৈশিষ্ট্য ছিল তিনি যদি তার দাওয়ার খাতিরে প্রতিশোধ নিতে চাইতেন তবে তা ইবাসের জন্য তিনি এক দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন তা ইবাসীদের রক্ত পর্বতের চূড়া থেকে নেমে সমগ্র মক্কা উপত্যকায় প্রবাহিত হতো এবং কুরাইশ গোত্র ও এর আশেপাশের জনপদ এবং সমস্ত আরব উপদ্বীপের সকলেই জানতে পারত যে রাসুল্লাহ সাল্লাহ আলহামের অবাধ্য হবার পরিণাম কেমন হতে পারে এবং তারা এই শিক্ষা কোনোদিনই দিনই না কিন্তু তিনি বললেন না ওদের ছেড়ে দিন তিনি পর্বতের ফেরিস্তা যারা তৎক্ষণাত্মা বাস্তবায়নে প্রস্তুত ছিল তিনি তাদেরকে বললেন ওদেরকে ছেড়ে দিন হয়তো তাদের মধ্য থেকে এমন কেউ আসবে যে আল্লাহর ইবাদত করবে সুতরাং নিজেকে দায়ী হিসেবে গড়ে তুলতে হলে এটিকে অবশ্যই মনে রাখতে হবে যখনই তার উপর কোনো বিপদ এসেছে কিংবা তিনি বহিষ্কৃত হয়েছেন তিনি পূর্বের চেয়েও বেশি আদর্শবাদী হয়েছেন এবং অধিক উদ্যমে তার লক্ষ্যে এগিয়ে গেছেন তিনি তার বিজয় লাভের ব্যাপারে একেবারে সুনিশ্চিত ছিলেন কেননা তার চোখের সামনে ছিল সেই আয়াত সেই কথা ফসবির সবর ছাড়া বিজয় লাভ সম্ভব ছিল না এটি স্বাভাবিক যে একজন দায়ী তার কঠিন মুহূর্তে সবচেয়ে বেশি আদর্শবাদী হবে রাসুল উল্লাহ সাল্লাহ আলি কঠিন মুহূর্তগুলোতে তার সাহবা রাজি আল্লাহআ আনহুমদের সবচেয়ে আশাপ্রদ ভবিষ্যৎবাণী প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করতেন এ থেকে আমরা শিক্ষা পাই যে অন্য সবার কাছে যখন মনে হবে যে এটাই সব থেকে তিক্ত ও কঠিন পরিস্থিতি একজন দায়ী সেই মুহূর্তে সবচেয়ে বেশি আশা অনুভব করবেন একজন দায়ী হবেন সুস্থ আশ্বস্ত তিনি জানবেন যে বিজয় একেবারেই নিকটবর্তী এবং তিনি তার দায়িত্বের ব্যাপারেও সচেতন হবেন যে জাহাজ উদ্ধারের দায়িত্ব মূলত তারই দেখুন কঠিন বিপদের সময়গুলোতে কিভাবে বিজয়ের ওয়াদা প্রদান করা হয়েছিল সুরা আল আহজাব নাজিলের সময় ছিল মুসলিম উম্মার সবচেয়ে বিপদসংকুল মুহূর্ত গুলোর অন্যতম তখন ছিল ভয়াবহ রকমের ঠান্ডা এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মদিনা মরুভূমির দেশ এবং মরুভূমিতে কি পরিমাণ ঠান্ডা অনুভূত হয় সে সময় ভারী বর্ষণ ও হয়ে হয়েছিলেন এবং বিরুদ্ধে এক হয়েছিল সুরা আল আহজাবের এগারো নম্বর আয়াতে বলা হয়েছে হুনা সে সময় মুমিনরা পরীক্ষিত হয়েছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল গতফান, নাজ, কিনানা, এবং সকল গোত্র তাদের বিরুদ্ধে এক হয়েছিল ইহুদিরা মদিনার বাইরে অবস্থান করছিল যদিও শেষ মুহূর্তে তারাও প্রতারণা করেছিল অথচ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন আশাবাদী পুরো দুনিয়া তার বিরুদ্ধে এক হয়ে দাঁড়িয়েছে এবং তিনি বলছেন যে আমরা অবশ্যই বিজয়ী হব আমরা দুই সুপার পাওয়ার রোম ও পারস্যের উপরেও বিজয়ী হব তিনি এই কথা তখন বলছিলেন যখন সমগ্র বিশ্ব তার বিরুদ্ধে একত্রিত হয়ে তাকে প্রায় বিতাড়িত করে ফেলেছিল এটাই ছিল আল আহরাবের উদ্দেশ্য ও তাঁর উচ্ছেদ করা সেই পরিস্থিতিতে উপর বিজয় হব সম্পূর্ণ দুনিয়া আমাদের নিয়ন্ত্রণে আসবে যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল তোমরা কি এই ব্যক্তির কথা এই কথাগুলো বিশ্বাস করো যে সুপার পাওয়ারদের প্রাসাদগুলো তোমাদের নিয়ন্ত্রণে আসবে নিজেই পরীক্ষা কনন করছে আর আমরা নিজেদের নিজেদেরকেও রক্ষাও করতে পারছি না সে তোমাদেরকে সমগ্র দুনিয়ার উপর কর্তৃত্ব লাভের কথা শোনাচ্ছে এখান থেকে কয়েক পা এগিয়ে গিয়ে প্রাকৃতিক কাজ সারতে টয়লেটে যেতেও ভয় পাচ্ছি সুরা আল আহজাবের বারো নম্বর আয়াতে এই কথা বর্ণিত হয়েছে এবং যখন মুনাফিক ও যাদের অন্তরে সংশয় রোগ ছিল তারা বলছিল আল্লাহ ও তার আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রতারণা ছাড়া অন্য কিছু নয় সেই অন্ধকার মুহূর্তে পরিস্থিতি যখন ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল বরাবরের মতোই দৃঢ় প্রতিজ্ঞমিনদের ইমান আরও মজবুত হচ্ছিল পরিস্থিতি যত খারাপ হয় তাদের ইমান ততই বৃদ্ধি পেতে থাকে তাই বৃষ্টিপাত তাদের ইমানকে আরো বাড়িয়ে দিয়েছিল শেষ মুহূর্তে গোত্রগুলো যখন তাদের সাথে কি বলেছিল ইমান ও আনুগত্যই কেবল বৃদ্ধি পেল সুরা আহজাবের বাইশ নম্বর মুমিনরা বলছিল যে আমরা তো এরই প্রতীক্ষা করছিলাম এটাই সেই চরম বিপদের মুহূর্ত কিন্তু আমরা এর জন্যই অপেক্ষা করছিলাম যতক্ষণ পর্যন্ত একজন দায়ী সত্য ও সঠিক পথের উপর থাকবে বিপদ ও প্রতিকূলতা বৃদ্ধির সাথে সাথে আল্লাহর আয়াতের প্রতি তার আশা ভরসাও তত বাড়তে থাকবে রাত কখনো সব সময় থাকে না রাত তো মাত্র কয়েক ঘণ্টার আর একসময় আধার চিরে দিনের আলো বেরিয়ে আসে सुनान आमजी एक हादिसेब ने एक बार जिज्ञासाला अर्थात सब चेसि काीक्षा এই প্রশ্নটি যদি এখন আমাকে করা হতো এবং ইসলামের মূলনীতি ও ধারণাগুলোর ব্যাপারে আমার যদি কোন পড়াশোনা না থাকতো তবে আমি হয়তো বলতাম যে গুণাহার ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় জিনা ব্যভিচারকারী ও ধর্ষক এরাই তো সবচেয়ে বেশি পরিচিত হবে কিন্তু রসুল সাল্লিহ্লাম বললেন আল আমবিয়া আমসাল ফাল আমসাল প্রত্যেক ব্যক্তি তার ইমান অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হয় কার দিন কতটা মজবুত সে কি নিজে নিজে তা প্রমাণ করতে পারবে না কারো দিন যদি মজবুত হয় তবে তার পরীক্ষা আরো বাড়িয়ে দেয়া হয় কেউ যদি তবে সে তৃতীয় স্তরে পৌঁছাতে পারবে দেখা হয় তাই তিনি চান আপনি আরো উঁচু স্তরে পৌঁছান তিনি আপনাকে যতটা সম্ভব আর কাছাকাছি অবস্থানে নিয়ে যেতে চান আর যদি তার দিন অতটা মজবুত না হয় তাকে শাস্তি দিতে চান না এই ব্যক্তিকে কেবল জান্নাতের দরজার ভিতরি অবস্থান করবে এটাই তার জায়গা এবং সে এখানে বান্দা ততক্ষণ পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হয় যতক্ষণ না সে দুনিয়ার বুক থেকে নিষ্প অবস্থায় বিদায় নেয় আল্লাহ সুফায় আপনাকে পবিত্র করতে চান এবং তিনি আপনাকে পরিশুদ্ধ করতে চান আল্লাহ আপনার নিষ্পাপ অবস্থায় আপনার সাথে দেখা করতে চান যাতে তিনি আপনাকে আরো কাছি নিয়ে যেতে পারেন সোনাকে বারবার যত পোড়ানো হয় ও পরিশুদ্ধ করা হয় এটা ততই খাঁটি ও নিখুঁত হয়ে ওঠে কিন্তু এই বিশুদ্ধকরণের প্রক্রিয়াটি মোটেও সহজ না এই জন্য এক হাজার ডিগ্রি সেলসিয়াস কিংবা এর চেয়ে বেশি তাপমাত্রার প্রয়োজন আল্লাহ সুফায়না হুয়া তাও আপনাকে পরিশুদ্ধ ও খাঁটি করতে চান আমি আজ সকালেই মাত্র কয়েক ঘন্টা আগেই ইউকের একজন দায়ীর সাথে কথা বলছিলাম আমি তাকে জনসাধারণ ও যুবকদেরকে দাওয়া দিতে তাদেরকে শেখাতে উদ্বুদ্ধ করছিলাম কেননা নুরুদ্দিন জিঙ্কি রাহেমাহুল্লার এই পদ্ধতিটি খুবই ফলপ্রসূ হয়েছিল এবং এর ফলে তিনি একটি প্রজন্ম দাঁড় করিয়েছিলেন যারা হকের উপর অধিষ্ঠিত ছিল তো সেই দায়ী আমাকে বললেন প্রত্যেকটা লেকচারের সময় তারা আমার কাছে নোটিশ পাঠায় এবং ইউকের পুলিশ সেগুলো বাতিল করে দেয় আমি তাকে বললাম যে এই অবস্থা তো তবু এখান থেকে ভালো কেননা এখানকার মুসলিমরাই বরং এমন আচরণ করে আমাদের এখানে যে মসজিদগুলো আছে তার সালাসা পড়াতে দেওয়া হয় না আমাদেরকে প্রত্যেকটি দার্সের আয়োজন করার জন্য জায়গা খুঁজে বের করতে হয় এবং আমরা এজন্য কোনো রকম প্রচারণাও চালাতে পারি না কেননা আমাদের এত লোক জায়গা দেবার মতো সামর্থ্য নেই অনেক সময় দেখা যায় যে জায়গার অভাবে আমাদের বন্দদেরকে চলে যেতে বলতে হয় আমাদের এলাকাটিতে মসজিদের সংখ্যা ঠিক কতগুলো আমি সঠিক জানি না তবে পনেরো কিংবা তার বেশি হতে পারে এগুলোর মাঝে একটি মসজিদ থেকেও আমাকে কখনো অনুরোধ করা হয়নি কিংবা এই সুযোগ দেওয়া হয়নি যে আমি সেখানে গিয়ে কোনো বক্তব্য রাখব দুই সপ্তাহ আগে হঠাৎ করেই একটি মসজিদের ব্যবস্থাপনা পরিষদে কিছু অদল বদল হল এবং বড় আকারের একটি ইভেন্ট আয়োজন করা হলো। সেখানের এক ব্যক্তি আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক তিনি বললেন যে আমি শাইক আহমদ জিব্রিলকে আমন্ত্রণ জানাব এবং তিনি তাই করলেন আমি তাকে বললাম আমি রাজি কিন্তু আপনি আগে দেখুন লোকজন এতে রাজি আছে কিনা পোস্টার ছাপানো মাত্রই লোকেরা বলতে লাগলো দেখো দেখো এই লোকের পেছনে আমেরিকান সরকারের নজরদারি আছে এবং আমরা তাকে এখানে দেখতে চাই না আপনারা কিভাবে একে আমন্ত্রণ জানান তো আমি বললাম কোথাও কোনো ভুল থেকে থাকলে চলুন বিতর্কের ব্যবস্থা করা যাক আমরা জনসম্মুখে বিতর্কের জন্য প্রস্তুত হলাম এবং সেটা বেশ বড় জায়গা জুড়ে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু বিতর্কের পর আমরা যেহেতু চারপাশে ছড়িয়ে থাকা কিছু মূর্খ নেতা মডার্নিস্ট পথভ্রষ্ট এবং সব ধরনের লোকদেরই মোকাবেলা করছি তাই বলেছিলাম আমাদেরকে মুবাহালার সুযোগ দেয়া হোক যে কারা আসলে ভুলের উপর আছে যে পথভ্রষ্ট কিংবা যে ভুলের উপর আছে তার উপর আল্লাহ সু ভাইহালার গজব নেমে আসুক যাই হোক তারা আমাদের কোনো একটি ভুলও দেখাতে পারেনি আমরা নির্ভুল তবে আমি আমি কোনো কিন্তু দেখেছি যখনই বিতর্কের সময় উপস্থিত হয় বিদিল্লাহ উপস্থিত সকলেই দেখতে পায় যে বিদ্রুপ আসলে কাদের প্রাপ্য বিভ্রান্ত মডার্নিস্ট যারা কুফ্ফারদের সন্তুষ্টি লাভের জন্য তাদের ভাই বোনদেরকে আক্রমণ করে আপনি তাদের ডানে বামে তাকালে দেখবেন যে এদের আসলে কোনো সমর্থকই নেই একই সাথে আপনি হয়তো অনেক চিৎকার হই শুনতে পাবেন কিন্তু আপনি দেখবেন সেখানে কেউ নেই এই নিয়ে আমাদের উসুলা সালাসার একুশতম দ্বার সম্পন্ন হবে কিন্তু এর মাঝখানে আপনারা কি এমন কোনো কিছু কোনো একটি কিছু পেয়েছেন যেটা সাধারণ বিষয়বস্তুর মধ্যে পড়ে না মূলত এগুলো হচ্ছে একেবারে প্রাথমিক জ্ঞান যা ছেলে বুড়ো সবারই শেখা উচিত সবারই জানা উচিত আমি তারই কথা একটু রিভাইজ করে বলছি ও মসজিদ প্রতিদিন আপনি মসজিদে যান এবং শুনতে পান আমরা নতুন একটি মসজিদের আওয়াজ কোথায় যখন তাদের নিজেদের উপর কোন দুর্যোগ আপতিত হয় তারা এর নিন্দা জানাতে ব্যতী ব্যস্ত হয়ে পড়ে কিন্তু যখন কোন মুসলিম দুর্ঘটনার শিকার হয় তখন কি আপনি এদের কাউকে তাদের আশেপাশেও দেখতে পান না অথচ তারা নিজেদের উপর আঘাত আসলে আপনি ঠিকই দেখবেন যে সবাই এর নিন্দা জানাতে উঠে পড়ে লেগেছে কারাগারে উপর যেভাবে অত্যাচার করা হয় কিংবা ধরুন আজকে উম্মা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমাকে এর একটি নিয়ে কথা বলতে দিন অন্তত একটি নিয়ে হলেও আমাদের কথা বলা দরকার ও মসজিদ কুমিন সাই হাতিল হককে খোয়ালি শহরে শহরে মিনারত গড়ে উঠেছে কিন্তু মসজিদগুলোতে আর হকের বাণী উচ্চারিত হয় না বর্তমান উম্মা এমনই এক বাংলা অডিও সিরিজ টি বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন